পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে আজ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ক্রোধ ক্রোধ আল্লাহ সুবাহান তালারি দেওয়া একটি গুণ যেটি আমরা প্রত্যেকেই আমাদের অন্তরে লালন করে থাকি এই ক্রোধ একজন মানুষের ভিতরে থাকবে এটা খুবই স্বাভাবিক আমরা ক্রোধ থেকে যদি মুক্ত হয়ে যেতে চাই এটি অসম্ভব একটি প্রচেষ্টা ক্রোধ মুক্ত হওয়া এটি আল্লাহ আল্লাতালার নির্দেশ নয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল্লা সাল্ল্লাহিহাসাল্লাম ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছে সুরে আলে আমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা এর সাদ করেছেন ওলকা জমিনুল মহসিন যারা নিজেদের গোসাকে রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করে তার মানে খুব স্পষ্ট যে গোসা থাকাটা দোষের নয় গোসা নিয়ন্ত্রণে না থাকাটাই হলো দোষের गुस्सा ना था भल गुण नोस्सा के कंट्रोल करते हल भलग गुण रसुल्लाह सल्लाह सलमे सात कर गुस्सा के हजम करियंत्रणे रख लो ओहर अथच से इच्छा कर ले जैगे गुस्सा के जहिर करते तो सूझ छो कल ना अल्लाह सुबहानते आला তে আমতের ময়দানে তাকে ডাকবেন আহ্বান করবেন আলা আল্লাহ সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি এর সামনে ডেকে আল্লাহ সুহানতা দিবেন ইচ্ছা দিয়ে দিবেন তাকে ইচ্ছাধিকার এবং দিবেন সে হেউর আইনের যে কোনো হেউর জান্নাতের সে গ্রহণ করতে পারবে তার এই গুসাকে নিয়ন্ত্রণ করার ফলে সময় তো দর্শক রসুল্লাহ সাল্লাম এর অন্য একটি হাদিস তাবরানিতে বর্ণিত হওয়া ফিল ইফিল এ বর্ণনা করেছেন ইমাম তাবরানি সেটি হলো এই রসুল্লাহ সাল্লা সাল্লামের স্বাদ করেছেন মানকাফাদ যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে হামিয়ে নিবে নিয়ন্ত্রণ করে নিবে কাপ আদাবা আল্লাহ তালা তার আজাবকে তার কাছ থেকে আল্লাহ বিরত রাখবেন নিবৃত রাখবেন ফিরিয়ে রাখবেন আমি আমার রাগকে যদি ফিরিয়ে রাখতে পারি আমি আমার রাগকে যদি সরিয়ে রাখতে পারি কন্ট্রোলে রাখতে পারি আল্লাহ তালা তাঁর আজাবকে আমার থেকে দূরে সরিয়ে রাখবেন সময়তে সুদী হজরতে আলী রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত রসোলা সাল্লি সাল্লামের সাদ করেছেন ইন্দ রফিক ইহাব আল্লাহ তালার নিরানব্বইটি নাম এর আলোচনা কোরআন এবং সুন্নে এসেছে তে থেকে আল্লাহর একটি ইতিবাচক নাম হলো একটি সুন্দর গুণ হলো আল্লাহ তালা রফিক অর্থাৎ আল্লাহ তালা বিনম্র আল্লাহ তালা নরম আল্লাহ তালা নম্র ই হেব্বুর রেফ আল্লাহ তালা নম্র তাকে ভালোবাসেন আল্লাহ তালা বিনয়কে ভালোবাসেন আল্লাহ তালা মানুষের রোলতাকে পছন্দ করেন না সময় তো শুধুই অতএব আল্লাহ তাল্লাহার প্রিয় পাত্র হওয়ার জন্য এবং আল্লাহ আল্লাহতালার প্রিয় এই গুণটি অর্জন করার জন্য আমরা প্রত্যেকে আমাদের গোসাকে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি একে হাদিসে ইত আলী রাজ্লা তোর বণিত হাদিসে আসছে যে আল্লা নম্রতা অবলম্বন করলে যা দিয়ে থাকেন একজন মানুষ ক্রদান্বিত হয়ে গেলে কঠোরতা অবলম্বন করলে আল্লাহতালা সেটা তাকে দেন না সম্মানিত দর্শক রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের স্বাদ করেছেন হজরত আয়ে সারেদুল্লাহ তালাহাকে লক্ষ্য করে যে রিফক বা নম্রতা এটা এমন একটা জিনিস লায়দ হলুফি সেই ইন ইল্লা জাহা ওয়ালা ইউনজাউমিন নম্রতা কোমলতা এটা এমন একটি গুণ যে কোনো বিষয়ের সঙ্গে যে কোনো কাজের মধ্যে এই গুণটি যুক্ত হয়ে গেলে সে কাজটিকে সুন্দর করে দেয় আর এ নম্রতা এই গুণটি যদি কোনো কাজ থেকে দূরে সরে যায় কোনো কাজে কোন কর্মকাণ্ডে যদি এটি না থাকে তাহলে সে কাজটিকে অসুন্দর করে ফেলে সে কাজের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে সম্মায়িত সুদী আল্লাহ সুমাহাতা কোরআনে কারিমের ভিতরে বলেন হুদিল্লা আফওয়া ওয়া মর্বিলফ হেরাসুল আপনি ক্ষমার পথটিকে গ্রহণ করুন অর্থাৎ আপনি ক্ষমা করুন মানুষকে এবং ভালো কাজের নির্দেশ মানুষকে করুন ওয়ারে আনিল জাহিলিন এবং যারা জাহেল অজ্ঞ বুঝে না তাদের থেকে আপনি বিমুখ হয়ে যান তাদের দিকে আপনি তাকানোর কোনো দরকার নেই অর্থাৎ তাদের ব্যাপারে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাদের অজ্ঞতা সূচক কর্মকাণ্ডগুলোকে এড়িয়ে যান আল্লা সুবাহ তালা অন্য বলেন যারা কবিরা তথা বড়ো ধরনের গুণাসমূহ থেকে বেঁচে থাকে ও ইদামা গদিবু হুমিয়া ফিরুন এবং যখন তারা রাগান্বিত হয়ে যায় তখন যার প্রতি রাগ হয় তাকে ক্ষমা করে দেয় সুরের সুরারে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম রাগ করার পরে কাউকে ক্ষমা করে দেওয়া এটি আল্লা সুবাহ তাল্লার পছন্দনীয় একটি আমল এটি একজন মানুষের অত্যন্ত উঁচু একটি গুণ এটি একজন মানুষের মহানুভবতার একটি অন্যতম নিদর্শন সময় তো আসুন বিনম্রতা অবলম্বন করি রাগকে নিয়ন্ত্রণ করি রাগকে নিজের কন্ট্রোলে রাখি আল্লাহ আল্লাহতালার প্রিয়পাত্র হতে পারবো জান্নাতের অধিকারী হতে পারবো যাহান্নাম থেকে রক্ষা পাবো রাগকে নিয়ন্ত্রণ করার ফলে ইহকালেও আমি সুখী হব কালেও আমাকে আল্লাহ তালা সুখ দিবেন এবং পরে কালেও আমি সুখ পাব দুনিয়াতেও আমি রাগকে নিয়ন্ত্রণ করার ফলে বহু অপ্রীতিকর অবস্থা থেকে আমি রেহাই পাব রক্ষা পাব আর আখেরাতের আল্লাহ সুবাহান তাল্লার পক্ষ থেকে দেওয়া ঘোষণা যে কোনো হৌরকে গ্রহণ করা জান্নাত অধিকার করা আল্লাহ সুবাহন তাল্লাহার প্রিয় পাত্র হতে পারা এ সমস্ত গুণাগুন্ত অবশ্যই এ সমস্ত পুরস্কার তো অবশ্যই লাভ করো সম্মানিত সুদী গোসা এবং রাগ এটার অনেকগুলা যার ভিতরে গোসা এবং রাগ আসে তার কয়েকটা শ্রেণী আছে সম্মানিত দর্শক ক্রোধান্বিত ব্যক্তি রাগই ব্যক্তির কয়েকটি শ্রেণী আছে তিনি মিজির এক বর্ণনায় উঠে এসেছে সেই শ্রেণীর আলোচনা এক ব্যক্তি হলেন যিনি সরিয়াউল গাদব অত্যন্ত তাড়াতাড়ি তিনি রাগ করেন আবার সারিয়াউর রেবা তার রাগ ভাঙেও খুব তাড়াতাড়ি এক নম্বরে রাগী ব্যক্তির ভিতরে কিছু রাগী লোক আসেন যারা খুব তাড়াতাড়ি রাগ করেন আবার খুব তাড়াতাড়ি রাগ ভাঙেন আরেক ব্যক্তি হলেন বতি উল গদ্যাতি ওর রেভা খুব দেরিতে রাগ করেন আবার তার রাগ ভাঙেও খুব দেরি এই দুই ব্যক্তি প্রায় সমান প্রথম ব্যক্তি কথায় কথায় রাগ করেন আবার মুহূর্তের ভিতরে তার রাগ কন্ট্রোলে চলে আসে তিনি মানুষকে ক্ষমা করে দেন আর আরেকজন অনেক দেরিতে রাগ করেন যখন তহন রাগ করেন না কিন্তু আবার দেরিতে রাগ করলে কি হবে তার রাগ ভাঙেও দেরিতে এর এই দনো লোকই উভয় শ্রেণীর রাগী ব্যক্তি মর্যাদার দিক থেকে তৃতীয়ত আরেক ব্যক্তি তিনি হলেন সেরিয়াউল যাদব রাগ করেন খুব তাড়াতাড়ি তবে বাতি ওর রে তার রাগ ভাঙে খুব দেরিতে এই লোকটা হলো রাগী ব্যক্তির ভিতরে সবচাইতে মন্দ সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি রাগ করেন কথায় কথা কিন্তু রাগ করলে আর সহজে ভাঙতে চায় না চার নম্বর হলেন ওই ব্যক্তি যিনি অতি উল্গদ যখন তখন রাগ করেন না সহসা রাগ করে ফেলেন না কিন্তু রাগ করেন একেত দেরিতে আবার রাগ করলে মুহূর্তে সেটা ভুলে যান এবং নর্মাল হয়ে যান এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা রাগী ব্যক্তিদের চারটি শ্রেণী খুঁজে পেলাম এক যারা রাগ করেন কথায় কথায় আবার ক্ষমাও করেন কথায় কথায় দুই যারা রাগ করেন খুব দেরিতে আবার ক্ষমাও করেন খুব দেরিতে এই দুই শ্রেণীর লোকই প্রায় সমান তৃতীয়ত যারা রাগ করেন ক্ষোভ তাড়াতাড়ি কথায় কথায় রাগ করেন কিন্তু রাগ করলে আর রাগ সহজে ভাঙতে চায় না এ লোকটি হলেন রাগি ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর রাগি ব্যক্তিদের সবচেয়ে উৎকৃষ্ট তথা চতুর্থ নম্বর হলেন তিনি যিনি রাগ করেন অনেক দেরিতে যখন তখন রাগ করেন না সীমানা ছাড়িয়ে গেলে তারপরে যে রাগ করেন কিন্তু রাগ করলে সেই রাগ থেকে আবার তিনি বের হয়ে আসেন অথবা নর্মাল হয়ে যান স্বাভাবিক হয়ে যান খুব তাড়াতাড়ি এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং সবচেয়ে উত্তম গুণের মালিক শুধু দর্শক আল্লাহ সুবাহান আমাদের আমাদেরকে যেন এই রাগী ব্যক্তিদের শ্রেণী বিভাগের ভিতরে চতুর্থ নম্বর রাগী ব্যক্তি এর অন্তর্ভুক্ত হওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা যেন রাগ করই ঠিকই কিন্তু রাগ করে যেন আল্লাহ তালার অপ্রিয় পাত্রে পরিণত না হই মানুষের কাছেও যেন অপ্রিয় পাত্রে আমরা পরিণত না হই আমরা যারা রাগ করে থাকি তাদের রাগের পক্ষে কিছু যুক্তি আমরা দিয়ে থাকি যারা কথায় কথায় রাগ করেন কথায় কথায় চটে যান কথায় কথায় অগ্নিশর্মা হয়ে পড়েন তাঁরা কিন্তু নিজের রাগের পক্ষে একটা যুক্তি দেন যুক্তিটা হলো এই যে অন্যায় দেখলে উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমরা কিন্তু যারা রাগ করি তাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি রাগ করবেন না রাগকে নিয়ন্ত্রণ করেন তো আমরা এটা বলি আরে ভাই আর আমি উল্টা ফলটা দেখলে সহ্য করতে পারি না যেন আমরা এর মাধ্যমে নিজের যত্র তত্র যখন তখন রাগ করে ফেলাটাকে বৈধ করার চেষ্টা করি বরং সাফাই যাওয়ার চেষ্টা করি নিজের পক্ষে যে আমি অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায় এটি আমার একটি ভালো গুণ অথচ এটি মোটেও ভালো গুণ নয় এ বিষয়ে আলোচনা করব সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার আশা করি সকলেই বিরতিকালের সময় আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारित रंग मात्र कत कार्यक्रम मोमिन बंदा निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग मंगलवार सकाल साढ़े चिंता स्थानीय मानवतार कल्याण अपर दिखे मुसलिम देश गुलर पुरस्कार घोषणा उन्नति साधन এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুল রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 सम्मे सूधी बरतर पर आरोप स्वागतम कथा राग प्रसंगे जरा राग करें क्षोभ ताग करें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 हमें उल्टा पाल्टा देखते परिनाथा गरम हो जाए अनियम देखले जरा एक कथा बोलें ता मूलत ये बोले निजे भलो मानुषा जहिर करार चेषा करें तर राग के बैधता देर रागर पक्षे साफाई गावर चेषा करें अथच यृष्टिभंगी मोटे सठिक नये कारण आपनी अन्या अन्दकर्म अनियम देखले गरम हो जाए আপনি নিজের বেলায় কি একটু ভেবে দেখেছেন যে আপনার জীবনে তো অসংখ্য নয় অত্যাচার অবিচার গুনাহের কাজ অপাচার আপনি করে থাকেন তখন কি আপনার এ অবস্থা হয় তখন কি আপনার নিজের প্রতি নিজের রাগ হয় আপনি নিজেকে শাসন করেন নিজেকে শাসানোর চেষ্টা করেন নিজের প্রতি আপনার মাথা গরম হয় নিজেকে সাজা দেবার চেষ্টা করেন নিজেকে সংশোধনের চেষ্টা করেন জবাব খুব স্বাভাবিকভাবেই না তাহলে এটা এক ধরনের আত্মপ্রতারণা এটি শয়তান আমাদেরকে এই চেতনা আমাদের মধ্যে দিয়েছে যে অন্য কোনো অনিয়ম করলে আমার মাথায় রক্ত উঠে যায় আপনার নিজের অনিয়মগুলো আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেন অগণিত হুকুম লঙ্ঘন করে চলেছেন অগণিত অনিয়ম করে চলেছেন অবলীলায় ঠান্ডা মাথায় সম্পূর্ণ আপনি স্বাভাবিক অন্যের রাগ দেখলে মাথা গরম হয়ে যায় এটি কোনো ভালো গুণ নয় সম্মানিত দর্শক আল্লাহ রসুল সাল্লাহআ সাল্লামের অত্যন্ত প্রিয় একজন আবু মাসুদ আল আনসারি রাজি আল্লাহ আবু মস আল আনসারি রাজি আল্লাহ তো বলেন একবার আমি আমার এক কৃত দাসকে প্রহার করছিলাম তার কোনো একটি অন্যায়ের কারণে তাকে ছড়িয়ে দিয়ে যে আমি প্রহার করছি এ প্রহার করতে করতে একটি পর্যায়ে শুনতে পেলাম আমার পেছন থেকে কেউ আমাকে ডাকছেন হে আবু মসয়ুদ শব্দ কানে ভেসে এলো বুঝতে পারলাম কে আমাকে ডাকছেন কিন্তু কে ডাকছেন সেটি আমি আর ধরতে পারলাম না আমার রাগের আতিশয্যে অতিরিক্ত ক্রধান্বিত হওয়ার কারণে আমি বুঝতে পারলাম না কে আমাকে পিছন থেকে ডাকলেন আবু মাসরুদারির আল্লাহআন বলেন কিছুক্ষণ পর আবারও সে ডাক শুনতে পেলাম তাকিয়ে দেখি আল্লাহ রসুল সালহি ওসাল্লাম আমাকে ডাকছেন আর বলছেন আবু মসরউদ আল্লাহ আকদার আলেক মিঙ্কা হে আবুমা সৌদ তুমি এই লোকটির উপরে যতটা শক্তি এবং সামর্থ্য রাখো সে ব্যক্তি যতটা তোমার অধীনে আল্লাহ আল্লাহতালা কিন্তু তোমার উপরে তার চেয়ে বেশি শক্তি রাখেন সামর্থ্য রাখেন তুমি কিন্তু তার চেয়েতে অনেক বেশি আল্লাহ তালার অধীনস্থ এই কথা বলার পরে হজরতে আবু মা সৌদ রাত বলেন আমার হাত থেকে সেই ছড়িটা পড়ে গেল এবং আমি কৃতদাসকে ছেড়ে দিলাম সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অন্যের অন্যায় আমার মাথা খারাপ হয়ে যায় আমার মাথা রক্ত উঠে যায় আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটি খুব ভালো কিছু নয় আবু মাসুদ আনসারুল্লাহ তুলের ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমরা রাগ করব অবশ্যই আমাকে রাগ করতে হবে আমাকে গুসা করতে হবে কিন্তু সে গুসাটা কোন অবস্থাতে আমার दुश्चरित्र बहिर्प्रकाश ना घटे ये गुस्साटी कखा एम एक पर्याये ना जाए जे पर्या जाले पोस्ता है दुनियाते पोस्ताते हैं आखेराव जेटी हमारे व्यक्तित्व के म्लान कर देर जान गुस्सा हमारा अने के गुस्सा कर ले गुस्सा करते निजे के खूब बहादुर मने करी अथच रसुल्लाह सल्लासलम आचरण तर चरित्री एर सम्पूर्ण विपरीत ठीक अतरिक्त राग करते कोवस्थाते ही भलो चोखे देखतना सम्मानित सूधी आसो ए राग के कंट्रोल करी कगर दैनन्द जीवने वाला जो राग कर रागटी के भागे भाग करते एक प्रकार राग हलो प्रशंसन ग्रहणजोग्यक प्रकार राग अग्रहणज्य प्रशंसन প্রথম কথা হলো আপনার রাগ থাকাটা দর্শনীয় নয় তবে রাগটি নিয়ন্ত্রণে থাকতে হবে এই নিয়ন্ত্রিত রাগও দুই প্রকার কিছু রাগ খুবই ভালো দরকার ইতিবাচক আবার কিছু রাগ আছে যেগুলো কোনো অবস্থাতেই দরকারি নয় ভালো নয় মন্দ যে রাগটা ইতিবাচক ভালো কাজ সেটি কোন রাগ সেটি হলো ওই রাগ যে রাগটি আপনার হয় আপনার মাঝে যে রাগ সৃষ্টি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম সাধারণত আল্লাহ তালার কোনো বিধান লঙ্ঘন হয়ে গেলে আল্লাহর কোনো বিধানের বিপরীত দেখলে তিনি রাগ করতেন তার চেহারা অগ্নিশর্মা হয়ে যেত রক্তিম বর্ণের হয়ে যেত আনারের মতো লাল হয়ে যেত অবশ্য তিনি রাগ করে কোনোদিন কটু বাক্য ব্যবহার করেননি আমরা আগেই বলেছি এই যে রাগের দুটি প্রকার আমরা বলছি এটি হল নিয়ন্ত্রিত রাগের প্রকার যে রাগ নিয়ন্ত্রণের ভিতরে থাকে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি রাগ করতেন আল্লাহ তালার কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে সেক্ষেত্রে তিনি অবশ্যই রাগ করতেন ছাড় দিতেন না অথবা রাগ প্রশংসনীয় আবদুল্লাহনি অমর রদার বলেন একবার আমরা তা দিনের একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের এই আলোচনার বিষয়বস্তুটা খুব সুবিধাজনক ছিল না আমরা আলোচনার গণ্ডির বাইরে গিয়ে কথা বলছিলাম যে বিষয় আমাদের ভাবা উচিত নয় সে বিষয় আমরা ভাবতে লাগলাম আর রসোল্লাহ সল্ল্লা সাল্লাম বিষয়টি আঁচ করতে পেরে জেনে তিনি প্রচণ্ড রাগ করলেন তিনি অনেক রাগ করলেন সময় দর্শক অতএব আল্লাহর বিধান যদি আমি লঙ্ঘন হতে দেখি আমার অধীনস্থ কারোর ভিতর এমনকি আমার নেজের ভিতর আমার পরিবারের ভিতর তাহলে অবশ্যই আমাকে রাগ করতে হবে এখানে ছাড় দিনে চলবে না এবং এখানে আমাকে নম্রতা অবলম্বন করে থাকলে সব সময়। চলবে না বরং এখানে আমাকে প্রয়োজন মাফিক নিয়ন্ত্রণের ভিতরে থেকে যথাযথভাবে রাগ করতে হবে একইভাবে রাগ করতে হবে সংশোধন করার জন্য আপনি যদি সংশোধনের উদ্দেশ্যে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার অধীনস্থকে আপনার ছোট ভাই বোনকে আপনি রাগ করেন আপনার উদ্দেশ্য যদি থাকে তাদেরকে সংশোধন করা তাহলে সেই রাগ প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে আবারও বলছি সেই রাগটি থাকবে কন্ট্রোলে আনাসরদি আল্লাহ তালহো বলেন খাদাম তো রসুল আল্লাহি সাল্লিউলাম আশারা সিনী আমি দশটি বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লামার খেদমত করেছি তাঁর সেবা দিয়েছি এ ১০ বছরে কখনো তিনি আমাকে বলেননি যে তুমি অমুক কাজটি কেন করলে না অথবা অমুক কেন করে বসলে এই ঘটনা দুটি দিক আছে ভালো একটি হলো আনাসরদি আল্লাহ তালহো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছেন এত চমৎকার ভাবে যে খুব ধরার মতো জায়গা খুব ছিল না কিন্তু এর চাইতেও গ্রহণযোগ্য দিক যেটি সেটি হলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া একান্ত প্রয়োজন না হলে কেন কিন্তু এ সমস্ত প্রশ্নবাণী জর্জরিত করতেন না কি তাদের প্রতি তিনি সদয় আচরণ করতেন ভালো ব্যবহার করতেন সময় দর্শক অতএব আসুন রাগের যে দুটি প্রকার একটি প্রশংসনীয় রাগ একটি নিন্দনীয় রাগ এই দুই প্রকারের ভিতরে প্রশংসনীয় রাগটা আমরা করার তো চেষ্টা করি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেলে সেক্ষেত্রে কোনো ছাড় যেন না হয় অথচ অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় আমরা পার্থিব কোনো ক্ষতি হলে যতটা রাগ হই অধীনস্থদের উপরে পরকালীন ক্ষতি হয়ে গেলে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে তার শিকি সিকিভাগও আমরা রাগ করি না এটি হলো এক ধরনের আমাদের নিজেদের প্রতি নিজেদের অবিচার করা আল্লাহ তালা আমাদের সকলের রাগগুলোকে নিয়ন্ত্রণ করার তোফিক দান করুন আল্লাহ সুবাহ তাল আমাদের সকলকে প্রশংসিত রাগ করার তোফিক দান করুন এবং রাগী ব্যক্তিদের চারটি শ্রেণীর ভিতরে আল্লাহ তালা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ রাগি ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তোফিক দান করুন এই আশাবাদ এবং দোয়া আল্লাহ সুহ কাছে আরজ করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোন পর্বে আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক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 এই দায়িত্ব পূরণ